আব্দুল্লাহ ইবনু উমর অদ্দলাহ তাল্লন হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন এক নারীকে একটি বিড়ালের কারণে আজাব দেওয়া হয়েছিল সেই বিড়ালটি বেঁধে রেখেছিল সেই অবস্থায় বিড়ালটি মরে যায় মহিলাটি ওই কারণেই জাহান্নামে গেল কেননা সে বিড়ালটিকে খানাপিনা কিছুই করেনি এবং ছেড়েও দেয়নি যাতে সে জমিনের পোকামাকড় খেয়ে বেঁচে থাকত